বাংলা মানবতার সমাধান মুদারে শর বি يا ربي سمائي مذ عرفت الله يا ربي طول السلام عليكم ورحمه الله وبركاته আলহামদুলিল্লাহ আলমিন সম্মানিত ভাতৃমন্ডলী আল্লাহ ফকরুল্লা আলমিনের সমস্ত প্রশংসা যে আল্লাহ পাক আমাদের সৃষ্টি করেছেন এবং আমাদের হক বাদিলের পার্থক্য করার তৌফিক দান করেছেন আলহামদুলিল্লাহ সালাতামের যার মাধ্যমে আল্লাহ পাক সত্য আর মিথ্যা স্পষ্ট করে দিয়েছেন মহান আল্লাহ করেছেন সুরায় আম্বিয়ার আয়াত নম্বর থেকে আমরা আজকের তফসিল শুরু করব আল্লাহ পাক বলছেন যে কাফেররা মোহাম্মদ সাল্লা সাল্লামকে নিয়ে উপহাস করত তাই নবী সাল্লাহিসাল্লামকে আল্লাহ পাক সান্ত্বনা দিচ্ছেন হে নাবি তোমাকে যখন কাফেররা দেখি তখন তোমাকে উপহাসের পাত্র বানিয়ে নেয় তোমাকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করে আর বলি যে এই সেই লোক যে তোমাদের দেবদেবী সম্পর্কে তোমাদের উপাস্যগুলি সম্পর্কে সমালোচনা করে আপোষে তারা কথা বলে একজন মুশ্রিক আরেকজন মুশ্রিকের সাথে যে এই লোকটি সেই লোকটি এই লোক সেই লোক যে আমাদের দেবদেবী নিয়ে সমালোচনা করে আর তারা দয়াবান আল্লাহর উপদেশকে অস্বীকার করে থাকে আল্লাহপাকের যে উপদেশ কোরআনে কেরিম আল্লাহ পাকের দিন তা অস্বীকার করে আর তারা বাপদাদা পূর্বপুরুষের ধর্মের ওপর নিজেকে থাকাটাকেই সত্য মনে করে অথচ বাপদাদার কাজকর্ম কখনো আমাদের জন্য সত্য বা হক হওয়ার দলিল প্রমাণ নয় দুনিয়ার ক্ষেত্রে কখনও বাপদাদাকে আমরা অনুকরণ করি না অধিকাংশ মানুষের বাপ দাদা পূর্বপুরুষ এরা অশিক্ষিত ছিল মুরুখও ছিল চাষই ছিল কিন্তু ছেলে কারো হয়েছে ডাক্তার ইঞ্জিনিয়ার আলেম আরও কিছু হয়েছে শিক্ষিত হয়েছে কেন এই ক্ষেত্রে দুনিয়ার ক্ষেত্রে কেন বাপদাদাকে অনুকরণ করো না ধর্মের ক্ষেত্রে শুধু যেখানে আখেরাতের বিষয় যেখানে জান্নাত আর জাহান্নামের বিষয় সেখানে শুধু বাপদাদাকে অনুকরণ করবে আল্লাহ পাক রাবুল আলমিন তারপরে এরশাদ করছেন খোলক আলী ইনসানুমিন আজাল মানুষকে তাড়াহোড়াকারী করে সৃষ্টি করা হয়েছে মানুষের স্বভাবে আল্লাহ পাক তাড়াহোড়া করা রেখে দিয়েছেন মানুষ জলদিবাজি করবে আয়াতি শীঘ্রই তোমাদেরকে হে মানুষ আমার নিদর্শন দেখিয়ে দেব। ফালা দেবো ফালাত তাড়াহাড়া করিও না কাফের মুর্শিকরা মোহাম্মদ সাল্লাহ সাল্লামের কাছে এসে বলতো যে মোহাম্মদ তুমি আমাদেরকে ধমক দিচ্ছ যে তোমার যদি দিন না মানি তোমার কথা না মানি তাহলে আমরা পাপি সুতরাং আমাদের উপর আল্লাহর আজাব আসবে কোথায় তোমার আজাব নিয়ে আসো দেখি আল্লাহাক বলছেন এত জলদিবাজি করিও না তাড়াহাড়া করিও না মানুষকে এই স্বভাব দিয়ে সৃষ্টি করা হয়েছে না শীঘ্রই আমি তোমাদেরকে মজা দেখিয়ে দেবো আমার নিদর্শন দেখিয়ে দেবো আল্লাহ ফাকরবুল আলমিন তার একটা ঝলক দেখিয়ে দিলেন বদরের প্রান্তে তারপর আল্লাহ ফাকরব বললেন মাত্র কয়েক বছরের ব্যবধানে আল্লাহাক মক্কা বিজয়ের মাধ্যমে দেখিয়ে দিলেন এইভাবে আল্লাহ ফাকরবুল্লা আলমিন দেখিয়ে দিয়েছেন ওয়াক উলু নামা তাহাজ আল ওয়াদিন কুন্তুম সদিন আর তারা বলে থাকে যে এই প্রতিশ্রুতি কখন বাস্তবায়িত হবে যদি তোমরা সত্যবাদী হও নবীদেরকে এইভাবে প্রত্যেক অবাধ্য জাতি বলতো যে এ তোমাদের ওয়াদা কখন আসবে যে আজাবের ধমক দিচ্ছ শাস্ত্রির ধমক এক দুনিয়ার আজাব শাস্ত্রির কথা আর এক হচ্ছে পরকালের আজাব পরকাল কখন হবে ক্যামত কখন হবে তুমি ক্যামত ক্যামত বলছো এইসব কখন এভাবে তারা ঠাট্টা উপহাস করত ইয়া আলমুল্লা কাফা রহিফুন যদি কাফেররা জানতো ওই সময়ের অবস্থা যখন তাদের মুখমণ্ডল থেকে জাহান্নামের আগুনকে দূরে সরাতে পারবে না জাহান নামে যখন নিক্ষিপ্ত হবে আগুনকে ঠেলে দিতে পারবে না আন ওয়ালাহনজরহিম তাদের পৃষ্ঠ দেশ থেকেও আগুনকে সরাতে পারবে না ওয়ালমিয়ন সারুন না তাদেরকেও সাহায্য করার হবে অর্থাৎ চারিদিক থেকে যখন জাহান্নামের আগুন ঘিরে ফেলবে আগুনে জ্বলতে থাকবে সেই সময় কোনো রকমের প্রতিরোধ করতে পারবে না আর তাদের সাহায্য করার জন্যও কেউ আসবে না পৃথিবীতে কেউ যদি আগুনে ফেঁসে যায় তাহলে নিজ আত্মরক্ষার জন্য চেষ্টা করতে পারে প্রতিরোধ করতে পারে আর যদি তা করা সম্ভব না হয় তাহলে অন্যরা আছে যারা সাহায্য করার চেষ্টা করে সেই জাহান্নামে যখন নিক্ষিপ্ত হবে তখন এই এমন কিছু সুযোগ থাকবে না আল্লাহ বলছেন বল পরং তাদের কাছে এ কে আমথ পরকাল বিচার দিবস আকস্মিকভাবে এসে যাবে হঠাৎ করে কিয়ামত হয়ে যাবে তখন তাদেরকে তা প্রতিরোধ করতেও তারা সক্ষম হবে না ছাড়ো দেওয়া হবে না যে চলো একটা সুযোগ দেওয়া হইল আর ওলা কুজিয়া বেরোসলিমা সাকি রা কেবহিজি করিম সাল্লাম কি আল্লাহাক বলছেন দেখো তোমাকে নিয়ে শুধু উপহাস করা হয় না বরং এটা পুরাতন কথা হে নবী তোমার পূর্বে বহু রসুলকে উপহাস করা হয়েছে ফাহা কাবিল আসা খিরুমিন হুম আর যারা তাদেরকে নিয়ে ঠাট্টা বিদ্রূপ করত তাদেরকে তাদের এই উপহাসই ঘিরে ফেলেছে মা কানুবেস্তাহিউন যা দিয়ে সব বিষয় নিয়ে ঠাট্টা বিদ্রুপ করত। যে কোথায় আল্লাহর আজাব কোথায় গো আজাব আসবে কোথায় গো তুমি এসব কথা আমাদেরকে দিয়ে ধমক দাও কী বলো এসব তা তাদেরকে ঘিরে ফেলেছে আল্লাপাক কবল থেকে রক্ষা করতে আল্লাহ পাকের আজাব থেকে রক্ষা করার ক্ষেত্রে যিনি দয়াবান আর তিনি মনার্থক আজাব দেন না অনেক ছাড় দেন তারপরে আল্লাহ পাক পাকড়াও করেন যখন একেবারে অবাধ্য হয়ে যায় মানুষ আল্লাহাকের আজাব আসলে কেউ তোমাদের রক্ষা করতে পারবে তাদের প্রতিপালকের উপদেশ থেকে মুখ ফিরিয়ে রেখেছে আল্লাহাক বলছেন তাদের কি এমন কোন উপাস্য আছে যারা আমার কবল থেকে তাদেরকে রক্ষা করতে পারবে লাইস্তি ও না নাসরা না কেউ তাদের সাহায্য করতে পারবে না না দেব দেবী না ওলি বুজুরগ মুর্শেদ না কবর মাজার কেউ তাদের সাহায্য করতে পারবে না আল্লাহ পাক বলছেন এমনকি তারা নিজেদেরও সাহায্য করতে পারবে না যে সবকে তোমরা ওলি আউলি আর বুজুরগানের দিন হিসাবে উপাস্য সাব্যস্ত করেছো তাদেরই সেজদা করা শুরু তাদের কাছেই রোগের আরোগ্য আর দুনিয়া আর অনেক কিছু চাওয়া শুরু করেছো তারা নিজেদেরকেই তো সাহায্য করতে সক্ষম নন ও আর না তারা আমার কবল থেকে রক্ষা করতে পারবে আমার আজাব থেকে রক্ষা করতে পারবে বলমত্তা আনহা উলাই আবাহম হাত্তা তাল্লাহ আলহিমুল অমর আল্লাহপাক বলছেন বরং এদেরকে ভোগ বিলাসের সামগ্রী দিয়েছি আর তাদের পিতৃপুরুষদেরকেও তাদের আগের লোকদেরকেও বাপদাদাদেরকেও আমি ভোগ বিলাসের সামগ্রী দিয়েছি হাত তা তাল্লা আলহমুল অমর কি যখন তাদের আয়ু দীর্ঘ হয়েছে দীর্ঘ সময় আল্লাপাক তাদেরকে পৃথিবীতে দিয়েছেন তারপরও তারা সংশোধন করেনি তখন আল্লাহ পাক ধ্বংস করেছেন আল্লাপাক বলছেন এই আরব মুশ্রেকদের কথা মক্কার কোরেশদের কথা যে এরা কী চিন্তা করে দেখে না অন্তর্দৃষ্টি দিয়ে দেখে না যে আন্না না তিল কোসোহা মিনাতা আমি এই পৃথিবীর উদ্দেশ্য করে পৃথিবীর চারপাশ থেকে সংকুচিত করে দিছি তাদের ক্ষমতাকে যত কুফরি শক্তি বাতিল শক্তি পৃথিবীতে রয়েছে মোহাম্মদ রসলাসাল্লাম আসার পরে ধীরে ধীরে যেমনই আলো ছড়াচ্ছে ইসলামের তেমনি কুফুরি শক্তিগুলি দুর্বল হয়ে যাচ্ছে এবং যেসব এলাকায় কুফুরি শক্তি বিরাজ করছিল সেসব এলাকা সংকুচিত হতে যাচ্ছে মানে ইসলামিক স্টেট সম্প্রসারিত হতে যাচ্ছে এটাকে খেয়াল করে দেখে না একটা যুগ ছিল মদিনায় শুধু ক্ষুদ্র স্টেট কায়েম হইল আর তারপর সেখান থেকে আরবের বিভিন্ন এলাকায় মুসলমানরা বিজয় লাভ করলেন মক্কা বিজয় করলেন তায়েব বিজয় করলেন এইভাবে উমার রাজি আল্লাহ তালা আনহর জামানায় দূর দূর পর্যন্ত মেশর এইদিকে ইরাক রোম সাম্রাজ্যের অনেকটা অংশ এসব আল্লাহ পাক রব্বুল আলেমিন মুসলিমদের হাতে তুলে দিলেন যখন আল্লাহপাকের যে শর্ত মানব জাতির জন্য ছিল পুরা করে দেখিয়েছিলেন মুসলিমরা তখন আল্লাপাক তাদেরকে এই নিয়ামত দিয়ে দিয়েছিলেন আর কুফরি শক্তিকে আল্লাহ আলম সংকুচিত করে দিয়েছিলেন হতে পারবে। আমি ধীরে ধীরে ইসলামিক শক্তিকে আমি এর কি তারা আবার ওয়াহি বলে দাও যে আমি তোমাদেরকে ওয়াহির দ্বারা সতর্ক করছি আমার মন কথা দিয়ে নয় বরং আল্লাপাকের ওহি দিয়ে সতর্ক করছি যা কিছু বলছে আল্লাহর পক্ষ থেকে ওয়ালা ইয়সমা দুজামা ইউন जा बोधिर तारा डोने एक बोधिर मानुषा तो जरा आल्ला पकर कथा रसुल्ला सल्लम बोल शनते मानते चायना सतर्क कर ले सबधान है ना ती बोधिर मत महान आल्ला आजिकदि तेहे नोमारतिपालक आजबर किश আজাবের ঝলক স্পর্শ করে তখন তারা বলবে বলবেন হাই দুর্ভোগ ইন্না কুন্না জালেমিন আমরা তো বড়ই জালেম ছিলাম মহান আল্লাহ তারপরে বিচার দিবসে নেকি আর গোনহার মাপের জন্য দাঁড়িপাল্লা কায়েম করবেন এই দাঁড়িপাল্লার কথা উল্লেখ করেছেন মিজান এটি হচ্ছে একটি ইসলামিক আকিদা পরকালের একটি স্তর যার আকিদা যার বিশ্বাস রাখা প্রত্যেক মানুষের জন্য ফরজ যদি সে মুক্তি পেতে চায় আমি আল্লাহ কাল এমন কি যদি সরিষার দানা পরিমাণও কোন কিছু নিয়ে আসে ভালো অথবা মন্দ নেকি অথবা গোনা আর না বিহা তা আমি উপস্থিত করব তা দেখতে পাবে ওয়াফা বিনা হাসবিন আর আমি হিসাব নেওয়ার জন্য একাই যথেষ্ট হিসাব নেওয়ার জন্য আল্লাফাক যথেষ্ট এই আয়াত স্পষ্ট প্রমাণ করে যে মানুষের নেকি গোনার ওজন হবে আল্লাহফাকর্বুল আলামিন সুরাই আম্বিয়ার আয়াত নম্বর আটচল্লিশ এর সাদ করেছেন ওয়ালাক আয়তায় না মোসা ওয়া হারুন আল ফুরকানিয়া ওয়িকরাল মুতাকিন এখানে মূসা এবং হারুনের কথা আল্লাফাকলো করে বলছেন আর নিঃসন্দেহে আমি মূসা এবং হারুন আলিহাসালামকে আলফুর খান দিয়েছিলাম অর্থাৎ এমন কিতাব দিয়েছিলাম যা সত্য এবং মিথ্যার মাঝে হক এবং বাতিলের মাঝে তৌহিদ এবং সির্কের মাঝে নবীর আদর্শ সন্ন্যাত এবং নবীর আদর্শ নাই এর মাঝে পার্থক্যকারী ছিল এজন্য তাওরাতকেও আসল রূপে যখন ছিল আর যখন তাওরাত রোহিত হয়নি সেই কালে সীমিত পিরিয়ডের জন্য ছিল তখন সেটা আলফুর খান ছিল হক বাতিলের পার্থক্যকারী কোরআ করিম নাজেল হওয়ার পরে শেষ রাসুল মাহমুদ রাসুল্লাহ সাল্লা ইসলামের রেসালাতের পরে সমস্ত আগের কিতাবাদি রোহিত করে দেওয়া হয়েছে আগের ধর্মবিধান কি আল্লাপাক ক্যানসিল ঘোষণা করেছেন সুতরাং এখন আলফুর খান একমাত্র কোরআনী করিম তারপর এক নজাল আলফুর খান বরকতময় সেই সত্তা যিনি আলফুর খান কোরআনুর করিম নাজেল করেছেন কোরআন করিমের অপর নাম আলফুর খান হক বাতিলের মাঝে পার্থক্যকারী ওদিয়া এবং জ্যোতি দান করেছিলাম হকের সত্যের আলো দান করেছিলাম ওয়াজিকর আলিল মু আর আল্লাহ ভিরুদের জন্য উপদেশ দান করেছিলাম তাতে ছিল উপদেশ যেমন রয়েছে কোরআনে করিমে উপদেশ আর কোরআনে করিমের এই উপদেশ আর এই আলো কিয়ামত পর্যন্ত মানুষের সমস্যার সমাধান করবে জীবনের প্রত্যেকটি স্তরে কোরআনে করিমের বিধানে এই ক্ষমতা রয়েছে যে সমস্ত সমস্যার সমাধান দিতে সক্ষম আল্লাহা বলছেন আল্লাহ ভিড়ু কারা তাদের আল্লাহ গণ বলছেন একটি যে তারা না দেখে তাদের প্রতিপালককে ভয় করে একশন ভয় করে সুরে বাকর আল্লাহ বলেছেন এল্লেজিনা ইউমেনা বিল গাইবে না দেখে বিশ্বাস করে না দেখে বিশ্বাসও করে এবং আল্লাহ পাক রব্বুল আলমিনকে শ্রদ্ধা ভরে ভয় করে এক হচ্ছে ভয় কিন্তু ঘৃণার সাথে আর এক হচ্ছে শ্রদ্ধার সাথে ভয় যেমন আমরা চোর ডাকাতকে ভয় করি কিন্তু ঘৃণামূলক ভয় তাই না সাববিচ্ছুকে ভয় করি কিন্তু ঘৃণামূলক ভয় আর ছোটোকালে আমরা বাপমাকে ভয় করেছি এখন না করলো এখন অনেকই করেন বাপ মাকে ভয় করেন কিন্তু শ্রদ্ধার সাথে ভয় তো রব্বুল আলমিনের ভয় হতে হবে মহাব্বতের সাথে ভয় মহাব্বত পাকের এবাদত ভালোবাসা এবাদত ওই রকম ভয় হচ্ছে এবাদত এখানে অল্প সময়ের বিরতি দিয়ে আবার আমাদের আলোচনার দিকে ফিরে আসছি चौबीस घंटार मध्य खुब बारे विधान क्योंकि दुर्भाग्य वशत मुसलमान तुम्हारे एरे जाए नाम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 লাভের উপায় আজ সন্ধ্যা ছটায় পুনঃ সম্প্রচার দুপুর বারোটায় বাংলাদেশে ম্যারেজ ও ডিভোর্স ইসলামিক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 देखुन और देख अर्धांगिनी ना तंगी कल रत साढ़े सातटा शाड़ पुन सम्प्रचार सकाल साढ़े नशे पीजी बांगल्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 जहांगीराम दायित আল্লা ফুল আলমিন আয়াতম্বর আটচল্লিশ এর সাদ করেছেন হারুনের কথা আল্লাহাক উল্লেখ করে বলছেন আর নিঃসন্দেহে আমি মোসা এবং হারুন আলিমাসাল্লামকে আলফুর খান দিয়েছিলাম অর্থাৎ এমন কিতাব দিয়েছিলাম যা সত্য এবং মিথ্যার মাঝে হক এবং বাতিলের মাঝে তৌহিদ এবং সিরকের মাঝে নবীর আদর্শ সন্ন্যাত এবং নবীর আদর্শ নাই এর মাঝে পার্থক্যকারী ছিল এজন্য জন্য আসল রূপে যখন ছিল আর যখন তাওরাত রহিত হয়নি সেই কালে সীমিত পিরিয়ডের জন্য ছিল তখন সেটা আলফুর খান ছিল হক বাতিলের পার্থক্যকারী কোরআন করিম নাজেল হওয়ার পরে শেষ রসুল মাহমুদ রসুল্লাহ সাল্লা সাল্লামের রেসালাতের পরে সমস্ত আগের কিতাবাদি রোহিত করে দেওয়া হয়েছে আগের ধর্মবিধান কি আল্লাপাক ক্যানসিল ঘোষণা করেছেন সুতরাং এখন আলফুর খান একমাত্র কোরআনী করিম তারপর নজ্জাল আলফুর খান বরকতময় সেই সত্তা যিনি আলফুর খান কোরআনুল করিম নাজেল করেছেন কোরআনী করিমের অপর নাম আলফুর খান হক বাতিলের মাঝে পার্থক্যকারী অদিয়া এবং জ্যোতি দান করেছিলাম হকের সত্যের আলো দান করেছিলাম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 ছোটোকালে আমরা বাপ মাকে ভয় করেছি এখন না করলো এখনও অনেকই করেন বাপমাকে ভয় করেন কিন্তু শ্রদ্ধার সাথে ভয় তো রব্বুল আলমিনের ভয় হতে হবে মহাব্বতের সাথে ভয় মহাব্বত আল্লাপাকের এবাদত ভালোবাসা এবাদত ওই রকম ভয় হচ্ছে এবাদত আল্লাপাক বলছেন যে না দেখে রবকে ভয় করে তাহলে না দেখে যে যত বেশি আল্লাহকে ভয় করবে সে তত বেশি সংশোধনমূলক জীবন গড়বে তত বেশি পাপ মুক্ত হওয়ার চেষ্টা করবে কখনও গুণার উপর অটল থাকবে না দ্রুত সংশোধন করবে তবা করে আল্লাহর দিকে ফিরে আসবে সকাল বিকাল তবা করতে থাকবে এই জন্য বি করিম সাল্লাহ আলী সাল্লাম দিনে একশোবার অন্য হাদেশের সত্তরের অধিক তবা ইস্তেকফার করতেন অথচ তার আগের পরের ভুল ভ্রান্তি সম্পর্কে আল্লাহ মার্জনার ঘোষণাই করে দিয়েছে অলরেডি আল্লাহাপ অহম্মিন আসা আতে মুশফেকুন এবং আল্লাহ ভিরুদের আর একটি গুণ হচ্ছে যে তারা পরকাল সম্পর্কে ভীত পরকালকে ভয় করে চিন্তাশীল পরকাল সম্পর্কে আল্লাহ জবাব দিতে হবে আমি যদি একটা অন্যায় কথা বলি একটা যদি পাপ করি একটা যদি ফরজ ছাড়ি একটা যদি হারাম খাই চুরি করি বেঈমানি করি কোন অবৈধ কাজ করি জেনাব্য বিচারে লিপ্ত হই গোপনীয় সম্পর্ক রাখি অবৈধ সম্পর্ক কোনো মহিলার সাথে জবাবদেহি করতে অহমিনা চাতে মুসফেকোন পরকাল সম্পর্কে তারা ভয় ভীত হা করুন মোবারক আল্লাপাক বলছেন যে এই হচ্ছে বরকতময় উপদেশ কোরআ করিম আনজাল্লাহু নাহুজা আমি নাজেল করেছি আফা আনতুম্লাহ মুন কেরুন তাহলে কি তোমরা তা অস্বীকার করবে হে কাফেররা তোমরা অস্বীকার করবে আল্লাপাক তারপরে বলছেন এব্রাহিম সালামের কথা যে ওয়ালাকই না এব্রাহিম আরুশদাহ মিন কবুল ওয়াক বেহি আলে মিন আর নিশ্চয়ই আমি এব্রাহিম আলি সালামকে তার হৃদায়ত দিক নির্দেশনা দান করেছিলাম যৌবনকাল থেকে নবাদ পাননি তখন থেকে সঠিক কথা বলছেন আল্লাপাক এই প্রজ্ঞা দান করেছিলেন ওকনা বহি আলেমিন এবং তার সম্পর্কে আমি সম্যক জ্ঞানী এই কাল আলী আবিহ ওয়ম যখন সে তার পিতাকে এবং স্বজাতিকে বলেছিল মাহাজহি তামাসিল আল্লা আন্তুম লাহা আকে ফোন এই সব প্রতিমা পুতুল মূর্তি কি যেগুলির পূজায় তোমরা রত হয়ে রয়েছ এসব কি করো তোমরা নিজের হাতে গড়ছ নিজের হাতে দাঁড় করছো কয়েকদিন দিন করে নিলে আবার সেগুলি কে প্রয়োজনে নষ্ট করে দিলে এমনকি আরব মুশ্রেকেরা যখন সফর করত তখন ছাতুর মূর্তি তৈরি করত সফরে গিয়ে যখন খাবার শেষ হয়ে যেত তখন ওই শুকনো আল্লাহ ইব্রাহিম সালামের কথা বলছেন যে ইব্রাহিম আলি সাল্লাম জাতিকে তার পিতাকে এই জিজ্ঞাসা এ কি কাজে আপনারা রত হয়ে রয়েছেন কালো তারা বলেছে ওয়াজাদা আবা আনাল্লা আবেদিন আমাদের পূর্বপুরুষদেরকে এসবেরই এবাদত করতে পেয়েছি এসবেরই তারা পুজো করতো এটাই ছিল আমাদের বাপদাদাদের ধর্ম তাহলে বাপদাদাদের ধর্মের দোহাই পাড়া হকপন্থী সত্যপন্থীদের লক্ষণ নয় যারাই বলবে আমাদের মুরব্বীরা করেছে আমাদের বড়রা করেছে আমাদের নেতারা করেছে আমাদের হুজুররা করেছে আমাদের পুরোপুরুষরা রকম করেছে তারা কি বোকা ছিল তারা কি বুঝতো না আল্লাহ ফাকরাবুল আলমিন বলছেন যে বাবদাদার অনকরণ করা এটা পথভ্রষ্টদের কাজ কাল তুমি কি আসলে সত্য কথা নিয়ে এসছো নাকি আমাদের সাথে তুমি খেলতামাশা করছো কাল আবার তখন ইব্রাহিম বললেন শুনে রাখো তোমাদের প্রতিপালক তিনি যিনি আসমান জমিনের পালনকর্তা আল্লা জিফাতারহন যিনি আসমান জমিনকে সৃষ্টি করেছেন ওয়া আনা আল্লাহ মিনা শাহেদিন আমি এর সাক্ষী দিচ্ছি ওয়া আল্লাহ আল্লাহর শপথ করে বলছি এব্রাহিম আলি সালাম এখন বললেন যে দেখো তোমরা হয় আমার কথা শোনো মানো যে সব পুজো ঠিক না আর না হলে আল্লাহর শপথ করে বলছি যে আমি তোমাদের এ প্রতিমা পুতুল সম্পর্কে একটা কৌশল করব। বাদ আনতোয়াল মুদেরিন যখন তোমরা পৃষ্ঠদেশ ফিরিয়ে চলে যাবে অর্থাৎ তোমাদের মেলায় যখন তোমরা সকলে চলে যাবে আর গ্রাম খালি থাকবে তখন তোমাদের উপাসনালয়ে ঢুকে আমি যা করার তা করবো এই সব মূর্তি পুতুলের সাথে ফাজা আল্লাহান ইল্লা কবির আল্লাহম আল্লাহাক বলছেন সুতরাং ইব্রাহিম আলী ইসাল্লাম সেই মূর্তিগুলিকে ভেঙে টুকরো টুকরো করে দিলেন তবে একটি বড়োটিকে ইল্লা কবীর আল্লাহম তাদের যে বড়ো দেব বা দেবী ওই মূর্তিটিকে শুধু রেখে দিলেন্লা আল্লাহম এলে যেমন যাতে করে তারা ওই বড়টার দিকে ফিরে আসতে পারে বড়োকে জিজ্ঞাসা করো কালু তারা ফিরে আসল মেলা থেকে মেলাতে ডেকেছিল তারা এব্রাহিম আলী সাল্লামকে এব্রাহিম আলি সাল্লাম ছিল না আমি যাব না এমনি সাকিম অন্যায়ত রয়েছে আমি অসুস্থ রয়েছি অসুস্থ রয়েছি বাহ্যিক এব্রাহিম আলি সাল্লাম তিনটি কথা বলেছিলেন সহি বখারির হাদিস বলা হয়েছে সালাসুকাজবাদ তিনটি মিথ্যা কথা বলেছিল বাহ্যিক দিক থেকে মিথ্যা কিন্তু আসলে খতিয়ে দেখলে চিন্তা করে দেখলে সেগুলি মিথ্যা কথা ছিল না বরং এগুলিকে তৌরিয়া বলা হয় আরবি ভাষায় বা তারিজ বলা হয় এমনভাবে কথা বাঁকিয়ে বলা যে শুনল সে বুঝে অন্য অর্থ আর আপনি উদ্দেশ্য করেছেন আরেক অর্থ এটা মিথ্যা নয় এই রকম কৌশল প্রয়োজনে জায়জ রয়েছে আল্লাহ ফাকরাবুল আলমিন বলছেন যে তারা বলল অর্থাৎ ইব্রাহিম আল্লাহ সালাম জাতীয়া মানফা আল্লাহ হাজাবে আলে হাতে না এই কাজ আমাদের এই এইসব দেবদেবীর সাথে কে করেছে ইনাহুল আলমিন সে তো বড় জালেম কালু তখন লোকেরা বলল সামে না ফাতান একজন যুবককে বলতে শুনেছি রোহুম এ সম্পর্কে সমালোচনা করতে। আমাদের দেবদেবী প্রতিমা পুতুলের পূজা সম্পর্কে সে আলাপ আলোচনা করতো সমালোচনা করত ইউ কাউল্লাহ এব্রাহিম তার নাম কিন্তু এব্রাহিম হতে পারে সেই করেছে এই কাজ কালু ফাতু বহি আল্লা আয় নাসেলা আল্লাহম এসাদুন তারা বললো যে আচ্ছা তাহলে তাকে মানুষের সামনে নিয়ে আসো ধরে যাতে করে লোকেরা সাক্ষী থাকতে পারে আর লোকেরা জানতে পারে আসল ব্যাপারটি আল্লাহ ফক্রবুল্লা আলমের জন্য সত্যকে গ্রহণ করার তৌফিক দান করেন আর বাতিল থেকে সিরক থেকে আমাদের বেঁচে থাকার তৌফিক দান করেন ha ma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 जार्ध्यमिधान बोझा सहज हो जाए इसलम बुनियादी शिक्षा साधारण उदाहरण प्रति बुधवार रात दस टेब सम्प्रचार सकाल साढ़े आठ टेल देस टी बांगल सदव्यवहार करीवन दशा बार्धक परीत हो तभी तथा वरक् प्रकाश कर तरह